أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون أم يقولون شاعرن تربص به ريب المنون قل تربصوا فإني معكم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 أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون أَمْ عندهم خزائن ربك أم هم المسيطرون أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين عَمِلَهُ الْبَنَاتُ وَلَكُمْ الْبَنُونَ أَمْ تَسْأَلُهُمْ أَجْرًا سَهُمًا مِّمَّا قُرِمْنَ مَّثْقَلُونَ أَمْ عِندَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ أَمْ يُرِيدُونَ كَيْدًا فَالَّذِينَ كَفَرُوا هُمُ الْمَكِيدُونَ থেকে আজকে সুরাতুরের ২৯ নম্বর আয়াত থেকে তাফসির শুরু হবে এবং আজকে তাফসির উপলক্ষে আমরা কোরআনে কারিম সঙ্গে আমাদের সম্পর্ক কোরআনে করিমের গুরুত্ব মর্যাদা এর উপরে আমরা তাফসিরের প্রয়োজনীয়তা এগুলোর উপরে আমরা একটু কথা প্রসঙ্গ ক্রমে বলব ইনশা আল্লাহ আল্লাহ তালা গত সপ্তাহের যে আয়াতগুলো ছিল সেখানে তিনি কাফেরদেরকে তাদের শাস্তির কথা বলেছেন এবং মোত্তাকিদেরকে নিজের সমস্ত পরিবার নিয়ে কিভাবে সুখে শান্তিতে জান্নাতি থাকার ব্যবস্থা হবে এবং আত্মীয় স্বজনের আপন জনের যদি উভয় জান্নাতি হয় আর কেউ একটু নিচের তবকায় চলে যায় কেউ টপ ক্লাসের লোকগুলোকে আল্লাহ জাহা আগুন থেকে নিস্তার দিয়ে কি আরামে রেখেছেন সে কথা ছিল এগুলো বলার পরে আল্লাহ তালা বলছেন যে এত সুন্দর কথা পুরস্কার সুস্পষ্টভাবে বলার পরেও দেখা যাচ্ছে যে কাফেরগুলো। আল্লাহ তালার এই নবীর উপর ইমান আনছে না এই কোরআনকে এত বড় জিনিস যেটা আল্লাহ মাহফুজ থেকে জমিনে পাঠিয়েছেন। সেই কোরআনকে তারা বিশ্বাস করে না এই ওয়াহিকে তারা বিশ্বাস করে না এবং তারা এগুলোকে বলে এগুলো হচ্ছে গণকের কথা এগুলো হচ্ছে জাদু মন্ত্র এগুলো হচ্ছে কবি তার মতো কিছু সাহিত্য এই সমস্ত কথাবার্তা বলে তারা যে অস্বীকার করছিল কোরআনকে মানতে সে বিষয়টা দিকে আল্লাহ গুরুত্ব দিয়ে গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আল্লাহ বয়ান করছেন আল্লাহ নবী আপনি লোকদেরকে স্মরণ করিয়ে দেন নসিহা করেন দাওয়াত দেন তারা আপনাকে অনেক কথা বলে আমি জানি অনেক কিছু বলে আপনাকে তারা অপবাদ দেয় আপনার আমি মিথ্যা কথা রচনা করে বলে কিন্তু আপনার রবের নিয়ামত পেয়ে তো আপনি ধন্য আপনি জানেন আপনি আপনার নিয়ামতের রবের নিয়ামতের মধ্যে ডুবে আছেন কোরআনের নিয়ামত আপনি পেয়েছেন এই নিয়ামতের কারণে আপনি আসলে জাদুকর নন আপনি গণক নন বিকাহীন তারা আপনাকে বলে সে গণক কিছু আগাম কথাবার্তা বলতে পারে আর বলে মাজনুন বলে আপনি পাগল অথবা যাকে ভূতে ধরেছে জিন থেকে মাজনুন জিনে ধরলে মানুষ একটু পাগলামি করে কোনো কোন সময় এটাকে মাজনুন বলা হয় পাগল হইতে পারে ভূতে ধরাও হতে পারে তারা এই সমস্ত অভিযোগ অপবাদ দিত এত শান কালাম তার উপরে নাজিল হয়েছে তাকে যিনি হচ্ছেন সারা পৃথিবীর সেরা মানুষ তাকে কি বলে গালি দিল গনক পাগল ভুতে ধরেছে মাথা ঠিক নাই ইন্দা হিরো ইন্দা ইল্লাহিরো যেমন তাহলে পৃথিবীর মধ্যে যারা ইসলামের কাজ করে তাদেরকে ভালো পরিচয় মিডিয়া তুলে ধরে না এটা আমরা বলেছিলাম কয়েক সপ্তাহ থেকে তাই না দুনিয়ার মানুষ তাদের পরিচিতি করতে চায় এরা খুব খারাপ মানুষ খবরদার ডেঞ্জার এরা ভালো লোক নয় এরা খারাপ লোক তা আল্লাহ তালা বলেন যে আল্লাহর ফজলি আল্লাহ নিয়ামত পেয়ে আপনি এগুলোর কোনোটাই না আপনি যে কি নিয়ামতে আসেন তারা যদি বুঝতে পারত আমি মানুন নাকি তারা মরে করে যে আপনি কোনো কোনো সময় তারা আবার বলে না লোকটা দেখে তো পাগল তো না পাগল বললে তো লোকেরা বিশ্বাস করবে না আর গনক উনি হাত দেখে তো কিছু গণন টনেন না এগুলো তো করেন না লোকেরা সুস্থ মানুষকে পাগল বলা করে। তাহলে বলে তাহলে এত সুন্দর সাহিত্য যখন করন শরীফে আছে। তাহলে সাহিত্য সঙ্গে কিছু মিলাই বসে বসে সাহিত্য চর্চা করে একটু কবি কবি ভাব আছে হ্যাঁ তারপরে বলে যে এইরকম বহু কবি আসছে আর বহু কবি বিদায় হয়ে গেছে কি করবা সে এখন কিছু লেখাটাকে লোকদের হাত অপেক্ষা করি কিছুদিন তার কবিতার কিছু লেখালেখি চলবে একদিন তো মরে যাবে হ্যাঁ তখন তার বালামসিব থেকে আমরা বেঁচে যাব। আমাদের সমাজে কোন ফেদনা ফাঁসার সৃষ্টি হবে না কিছু লোক এখন তাকে বিশ্বাস করা শুরু করে দিয়েছে তো তার সাহিত্যের মধ্যে বেশ আকর্ষণ আছে জাদু আছে লোকের আসে ওদিকে তো দেখেন তারা এই সমস্ত কি কথাগুলো তারা এগুলো বলছে কি কথাগুলো তারা এগুলো বলছে এগুলো ব্যাপারে একটি সুন্দর ঘটনা আছে বদরের যুদ্ধের পরে তাদের কাছে এসেছিল একজন মক্কা থেকে ইয়ে করতে এবং মদিনা লোকদের সঙ্গে যুদ্ধ অপরাধী তাদের যাদের ছিল যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে মদিনা তাদেরকে সরাইয়া নিয়ে যাবে কিছু মুক্তিপণ দিয়ে এই ব্যাপারে দেন দরবার করতে এসেছিল তাদের একজন সেই ব্যক্তি অনেকক্ষণ পর্যন্ত এগুলা শুনলি তালাওয়াত করা শুনল সে না এই লোকটা তো দেখা যায় এরকম কিছু না এই লোকটা তো দেখা যাচ্ছে তার বেশ সুন্দর বুদ্ধি আছে জ্ঞান আছে এবং তিনি নিজের সাহিত্য বানিয়েছেন এগুলো কিছু না ওনার নাম ছিল মোহাম্মদ ইবন জোবাইর ই মোতাইম জোবাই ইতায় আনহু তিনি তখনও কাফের তিনি আসলেন নবী করিম সাল্লাহ আলাপ আলোচনা করবেন এরপরে এসে তিনি শুনলেন নবী করিম সাল্লি সাল্লাম মাগরীবের নামাজ পড়াচ্ছেন তখন মসজিদে নবাবিতে তিনি তখন মুশেক ছিলেন শুনছিলেন যে নবী করিম সাল্লাহাম এই আয়াতগুলো পড়ছেন এইগুলো সবগুলো পড়ছেন তারা আপনাকে পাগল বলে তারা আপনাকে গণক বলে তারা আপনাকে কবি কথা এগুলো ইত্যাদি বলছে আরো বলছে আম আমলে কুল এরা কি কোন কিছু যারাই ছাড়াই এমনিতেই সৃষ্টি হয়ে গেছে কেউ সৃষ্টি করা লাগে নাই নাকি তারা নিজেরাই সৃষ্টি কর্তায় কি অপরকে সৃষ্টি করছে মা বাবা ছেলে মেয়েকে সৃষ্টি করতে পারে নাকি তাও তো না এদিকে জিজ্ঞাসা কোনটা তারা তিনি শুনছিলেন এগুলো শুনছিলেন তখন শোনার পরে তিনি বলেন যে এগুলা শোনার পরে আমার কাছে মনে হচ্ছিল এগুলো আমাকে ইসলাম কবুল করার জন্য যথেষ্ট উৎসাহিত করলো আমার কাছে মনে হলো যে আমার দিলে ডাক দিল তখন এইগুলো তো কোন মানুষের বানানো কথা না এক একটা কথার দাম কত কি কথা বলছে এগুলো আর এগুলো কি আমরা উড়িয়ে দিচ্ছি এই ইসলামের বীজ তার দিলের মধ্যে ঢুকে গেল নবী করিম সাল্লা কোরআনে পাখের তেলা বাত শুনে আর এই অর্থগুলো হৃদয়ঙ্গম করে তারা তো আরব তর্জমা করা দরকার হয়নি তারা সরাসরি বুঝতে পারে অর্থগুলো এটা তার দিলে দিক দিন দাগ কেটে ফেললো তারপর কিছুদিনের মধ্যেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে আমাকে ইসলাম কবুল করতে হবে আলাদ ইসলাম এরপরে তিনি আর বেশি দিন দেরি করিলেন তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে না যে কোরআন আমি শুনেছি এই কোরআন হক কালামুল্লাহ ছাড়া কিছু না নিশ্চয়ই এটা আল্লাহ তালার কালাম তখন তিনি কিছুদিন মধ্যেই ইসলাম কবুল করা সিদ্ধান্ত গ্রহণ করলেন এই জেনে শুনে বুঝার চেষ্টা না করে এ আর সম্পর্কে এইরকম তারা এবং নবী করিম সাল্লা সম্পর্কে অন্যায় কথা তারা অপপ্রচার করছিল লোকদেরকে কেনইগুলো বলতো যেন লোকেরা ইসলামকে গ্রহণ না করে ইসলাম কবুল যেন না করে অপপ্রচার ছড়িয়ে দিত গণক কবি পাগল আর ইত্যাদি এ সমস্ত কিছু বলে তাহলে ইসলাম থেকে দূরে রাখার জন্য অনেক অপপ্রচারের আশ্রয় তখনকার জমান যেমন নেওয়া হয়েছে আজকেও মানুষকে ইসলাম থেকে দূরে রাখার জন্য অপপ্রচার করার জন্য মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে এবং যারা ইসলামের ধারক বাহক যারা ইসলামকে ইসলামের জন্য কাজ করে তাদের ব্যাপারে অনেক অল্প কাহিনী যোগ করে তাদেরকে অপরাধী ক্রিমিনাল বানানোর জন্য কি ষড়যন্ত্র রাত এই মেশিনগুলো থেকে বের হচ্ছে তাহলে একই ফর্মুলায় কাজ চলতেছে পৃথিবীতে সারা দুনিয়ার মিডিয়াগুলো দেখেন মুসলিম দেশের মিডিয়াগুলো দেখেন এক সঙ্গে এক তরিকায় তারা কাজ করছে তাহলে এগুলো সবগুলো একটা আন্তর্জাতিক পরিকল্পনার অংশ না কোন দেশের একটা বিক্ষিপ্ত বিষয় ইন্টারন্যাশনালি সারা দুনিয়া দুনিয়াব্যাপী এগুলোর পিছনে যে ইসলামের দুশ্মনী যারা পৃথিবীতে করছে বিভিন্ন জায়গায় তাদের গোড়া কিন্তু এক জায়গায় আল কুফরু মিল্লাতুন ও আহেদা সারা পৃথিবীর কুফর এক মিল্লাত তাদের কোন দেশে কোন জিনিস কিভাবে কাজে লাগবে কোন জিনিস কোন দেশে আনতে হবে কোন জায়গায় কোনটাকে মিডিয়াকে ছড়িয়ে দিতে হবে মানুষকে কনফিউজ করতে হবে যাতে ইসলাম ও আলাদা থেকে লোকেরা দূরে থাকে এত অপপ্রচার করতে করতে আমাদের উঠতি বয়সের তরুণ আমাদের দেশে ছাত্র ছাত্রী ইউনিভার্সিটি কলেজে যারা পড়ুয়া হয়ে আসছে তাদের কাছ থেকে ইসলাম তাদের মাথায় কোন রকমই ঢুকানো না যায় এরকম একটা চক্রান্ত মিডিয়া মধ্যে সারা দিন রাত চলছে আপনি বলে দেন তোমরা অপেক্ষা করো আমি কব নরবো মরে যাব তো তোমরা খালাস পেয়ে যাবা আর কোন ডিস্টার্ব করবো না কেউ ইসলামকে প্রচার করবে না তোমাদের এখানে ইসলাম জমিনে প্রচারিত হবে না তোমরা খুব শান্তি পেয়ে যাবা আপনি বলে দেন ঠিক আছে তোমরা অপেক্ষা করো আর আমিও অপেক্ষা করতে থাকি দেখি আল্লাহ কি করে কতদিন অপেক্ষা করতে হয়েছে খন্দক আসলো খন্দকের পরে হদায় বিয়া হলো হদয় বিয়ার পরে মক্ত বিজয় হ্যাঁ তারপরে ইদাজা আনাস সারা আরবের সমস্ত লোকেরা দলে দলে ইসলাম কবুল করে ফেললো তা আল্লাহ নবীকে অপেক্ষা করেন নাই দেখেন নাই তাদেরকে দেখতে হয়েছে তারা কি দেখলো কি আশা করেছিল আর ইসলামকে আল্লাহ জমিনে করে দিলেন বিজয় করিয়ে দিলেন ফ তার্বাসু তার্বাসু কুল তারাবাসু আপনি বলেন তোমরা অপেক্ষা করো তাহলে ঠিক আছে মাকুম মিনাল আমিও তোমাদের সঙ্গে অপেক্ষা করে দেখব আমার আল্লাহ কি করেন তারা যে এই সমস্ত কথা বলে আপনাকে অপবাদ দেয় এগুলা কি কোন জ্ঞানের কথা তাদের তাদের বিবেককে তারা জিজ্ঞেস করুক এগুলোর মিথ্যা অপবাদ আপনাকে দিচ্ছে আপনি এগুলোর কোনটা কি না আপনি তো সুস্থ মানুষ জ্ঞানী মানুষ আর ফারা আরবের সমস্ত কোরআসরা আপনাকে শ্রদ্ধার পাত্র হিসাবে দেখে আপনাকে তারা সম্মান করে আর তারা এই সমস্ত কথা মিথ্যা কথা যে বলে এগুলা কি কোনো জ্ঞানের কথা এগুলো কি কোনো বুদ্ধির কথা এগুলো তো অন্যায়ের কথা আম হুম কৌমন্ত আসলে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী তারা তাগুতি শক্তির পরিচয় দেয় তারা দিন ইসলামকে পৃথিবীর বুকে প্রচার না হওয়ার জন্য সীমা লঙ্ঘন করে আমাক নাকি তারা বলে যে আপনি এগুলা বসে বসে বানান এটাও বলে অভিযোগ দেয় আপনা কি। আপনি বানান নিজে কথা রচনা করেন কবিতার মতো এত সুন্দর কোরআনকে নাজিল করেছে পৃথিবীর জন্য আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত পৃথিবীতে কোরআনের উপরে কি আছে আমাকে বলেন এত সুন্দর একখানে নিয়ামত দান করেছি ওদেরকে বলে ইমান তারা তাহলে এইরকম একটা কোরআন রচনা করে নিয়ে আসুক তারা যদি সত্যবাদী হয় পারবে শিল্পের মতন একটা গ্রন্থ একটা কিতাব তৈরি করে নিয়ে আসুক এত সহজ যদি হয় তৈরি করা মোহাম্মদ সাল্লা বসে বসে তৈরি করতে পারেন তো তারাও একটা তৈরি করুক মানুষের করতে পারলে তো তারা পারবে না কেন তাদের তো বেশি বুদ্ধি আসে মনে হয় না কোরআন আল্লাহ তালা পক্ষ থেকে না দিতে এই চ্যালেঞ্জের মোকাবিলায় তারা কি পেরেছিল তৈরি করতে এ এই কোরআনের মতো শুধু নয় আল্লাহ বলেন যে একটা তৈরি কর বলেন যে চ্যালেঞ্জ একটা কিতাব তৈরি করা লাগবে না শুধু একটা সুরা তৈরি করে নিয়ে আসো ফলে এত বেশিরা তুমিছিলে আর তাদের যত চোদ্দ গোষ্ঠী আছে সমস্ত অ্যালায়েন্স বসে কোপারেশন করে তৈরি করুক গবেষণা করুক তাও পারল না একশো চোদ্দটা আসে লাগবে না দশটা সুরা বানাও তাও পারলো না তারপর আল্লাহ তালা বলেন যে চ্যালেঞ্জ আরো কমাই দিলাম একটা সুরা বানাও দেখি তাও পারল না তাও পারলো না তারপরে এখন এই কোরআনকে নিয়ে এখনো পর্যন্ত উপহাস এই কোরআনকে নিয়ে এখনো পর্যন্ত লেখালেখি এই কোরআনে নবীকে নিয়ে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে অপপ্রচার এই কোরআনওয়ালা যারা পৃথিবীতে কোরআনকে কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো কন্টিনিউ করছে এখন আসল কথা হলো এই যে কোরআন যে কি নিয়ামত আল্লাহতালা দিয়েছেন এই কোরআনের নিয়ামত যারা অস্বীকার করেছে কাফের বেদিন তাদের কথা বাদেই দিলাম আমরা যারা মুসলিম এই কোরআনকে আমরা চিনতে পেরেছি না। আমরা দিয়েছি কিনা কোরআনের কদর আমরা এই বিষয়ের উপর এখন আপনাদের কাছে এই বিষয়ের উপরে আমরা একটু কোরআন হাদিস থেকে আল্লাহ তালার আমাদের কোরআন সম্পর্কে যে গুরুত্ব দিলেন এটাকে আমরা একটু জানার চেষ্টা করি প্রথমত এই কোরআন আল্লাহ তালা সুরাবা বাকারা শুরুতেই বলে দিয়েছেন কোন কথা পৃথিবীতে কোন বই আছে যার মধ্যে আবার দেখা যায় আপনি দিমা পোষণ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এ টু জেড একেবারে প্রত্যেকটি কথাই ঠিক এরকম দ্বিতীয় কিতাবখানার নাম কি নাই মানুষের লেখা আর কোন বইয়ের নাম এই কোরআনের পর্যায়ে নেই আর কেন আল্লাহ তারা দিয়েছেন এই নিঃসন্দেহ কিতাবখানা হুদাল্লী মুখ দান করবে যারা আল্লাহকে ভয় করতে চায় তাদের জন্য হেদায়ত রয়েছে তাহলে কোরআন ছাড়া হেদায়ত পাওয়ার কোনো উপায় আছে, কোরআন ছাড়া সঠিক রাস্তা চেনার কোন উপায় আছে, কোরআন ছাড়া মানুষ ভুল পথে থাকবে কোনো সঠিক পথে কোনো দিন আসতে পারবে না যত জ্ঞান বিজ্ঞানী যত ডক্টরের ডিগ্রি দাঁড়িয়ে হোক না কেন যত বিশ্ববিদ্যালয় লেখাপড়া হচ্ছে তারা কেউ হিদায়তের একমাত্র এই বিষয়টা আল্লাহ একশো পঁচাশি নম্বর আয়তে বলেছেন রমজান উপলক্ষে শাহরুর রান্না দি উন্নজিহেল কোরআন এই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে রমাদান মাস হেদায়ত কোনটা ঠিক দনটাই ঠিক মানুষের জন্য হেদায়ত এখন যারা আল্লাহকে ভয় করতে চাইবে না কাফের হয়ে বসে থাকবে তাদেরকে তো কোরআন কি আর দিবে কেমন তারা যদি আল্লাহকে পাইতে চায় জানতে চায় তাহলে আল্লাহ তালা তাদেরকে মোত্তাকি হওয়ার তৌফিক দেয় তাহলেই তো কোরআন তাদেরকে দেবে অনেক লোক কোরআন সম্পর্কে লেখা পড়া করে এই দেশেও ওরিয়েন্টালিস্ট প্রাচ্য বিদ্যালয় বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর ওরিয়েন্টালিস্টরা কোরআন নিয়ে অনেক গবেষণা করে তাদের উদ্দেশ্যে হেদায়ত নেওয়া নয় তারা মোত্তাকি না তারা কোরআনের মধ্যে কিছু জ্ঞান কি এটা চুরি করতে চায় এক নম্বরে তারা আবার রিসার্চ করবে দুই নম্বর হচ্ছে কোন জায়গায় উল্টা পাল্টা কিছু পাওয়া যায় কিনা কিভাবে এগুলো ব্যবহার করার জন্য কোনোটাকে উইদাউট কন্টেক্স কোনো এক জায়গায় ফিট করে দেওয়া যায় কিনা এটার জন্য গবেষণা করে যেমন আছে যে ফতুল মুশ্রেকিন হাইফুয়াজ মুশ্রিকদের যেখানে পাইসো সেখানে কতল করা এখন এটা তো একটা বিশেষ যুদ্ধের কারণে পরিস্থিতি উপলক্ষে বলা হয়েছে বিশেষ জায়গায় এটা আমল হবে যেখানে নন মুসলিম নাই। এখন তারা বলে যে আসল মুসলমানদের প্রবলেম কোরআনের ভিতরে বলছে কন মুসলিমদেরকে খালি কতল করো এগুলো এনে তারা মিডিয়ার মধ্যে ফিট করে ছেড়ে দেয় এর ওর ইন্টালিজেন্স অনেকে এই কাজ করে তো তারা হেদায়ত পাবে না যদিও সব মানুষের জন্য আল্লাহ হেদায়তের জন্য দিয়েছেন কিন্তু হেদায়ত পেয়ে যাবে না তাদেরকে সুরা ইব্রাহিমের এক নম্বর আয়াতে হামিদ এই যে একখানে কিতাব দিলাম আর ইসলাম কি নূর আল ইসলামু নুরুন বল কুফরু জুলুমা তুন তো কাজেই আপনি এই কোরআন দ্বারা লোকদেরকে গুফরির অন্ধকার থেকে এনে ইমানের নূরের মধ্যে লাইটের মধ্যে নিয়ে আসবেন এখন তো তিনি চাইলেই কি নবী করিম সাল আনতে পারেন আবু জাহালকে পেরেছেন আবু লাহাবকে পেরেছেন ওনার প্রিয় চাচা আবু তালেবকে পেরেছেন পারেন নাই তো আল্লাহ তালা তো দিলেন কোরআন দিয়ে আপনি নিয়ে আসতে পারবেন উনি তো পারলেন না কাউকে কাউকে এখানে আল্লাহ কথা রেখে দিয়েছেন একটু যে এদিনে রব বিহীন আপনার রবের পারমিশন থাকলে হবে আল্লাহ তালা যদি তার কিসমতে ফয়সালা করে থাকে সে আল্লাহ থেকে নিতে পারে তার নেওয়ার চেষ্টা থাকতে হবে আপনি খালি দিলেই তো হবে না তাকে সে লাইনে আসতে হবে কাজে আল্লাহ তালার হুকুম ছাড়া আল্লাহর নবী সালাম দাবাত দিলেই সবাই কবুল করবে না এখানে তাহলে বোঝা সবার কিসমতে হৃদায়ত জা الى صراط العزيز الحميد تحول اتنى لوگ در کہ اللح تعالى راستاء صراط دیکنى يعجبين قرآن دراء تلعى اي قرآن دراء هداية صراط المستقيم عشر اكمتر زرعا اي آيات قولو تار پورش کر بوننا اس کے زي آيات مرات تعالى وقت اي شرنا مجرد فعلنا كاته ان هذا القرآن يهدي للتي هي اقوام ويبشر المؤمنين ان هذا القرآن نشط اي قرآن ইয়াহাদিহিয়া কন হেদায়ত দান করে যেটা অত্যন্ত সঠিক রাস্তা রাস্তা ওই রাস্তার দিকে লোকদেরকে হেদায়ত দেয় আল ওয়াস মিন মমেনদেরকে অনেক সুসংবাদ দেয় তাদের জন্য জন্নাতের কি নিয়ামত আছে এগুলো তাদেরকে শোনায় তাদেরকে উৎসাহিত করে তাহলে জন্নাত পাইতে হলে হেদায়তে থাকতে হলে কোরআন সঙ্গে সম্পর্ক রাখতে হবে না রাখতে হবে না রাখতে হবে অত্যন্ত জরুরি তারপরে আল্লাহ বলেন আমি আপনার কাছে কিতাবকে নাজিল করেছি এই কিতাব কানে হাক আর মুসাদ আগের নবী যে কিতাব ইঞ্জিল কোরআন আছে সবগুলোর মধ্যে যা ছিল এই কোরআন ঠিক রেখেছে সহি কথাগুলো আর ওহাইমিন আলাই কোরআনকে আল্লাহ মুহাই মিনান করে দিয়েছে যে এইটা আসার কারণে আগের সবগুলো বাতিল হয়ে গেছে এখন যদি আমরাও নবীর ঈসা আলাহামের ইঞ্জেলি আমরা যদি ওই নবীর উম্মত হিসেবে তাওরাত কে ফলো করে অসুবিধা কি আর সবই তো আল্লাহর কিতাব এখন ওইটাকে ফলো করা যাবে আর যাবে না এইটা কোরআন আাজির হওয়ার আগে সবগুলো কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে দুই নম্বর হচ্ছে ওই সমস্ত কিতাবি যে সমস্ত ভালো কথাগুলো ছিল তার একটাও করে নাই। আগের সমস্ত কিতাবগুলোর মূল্যবানের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কাজেই ঈশা আলাহ করে মূর্ষা আল্লাহ সালামের উম্মত হিসাবে দাবি করে তারা যদি তাদের নবীর ভালো কিছু পাইতে চায় তাহলে সেটাও পাওয়া যাবে কোন কিতাবকে ফলো করলে এ কোরআন কে ফলো করলে এরপরে আল্লাহ তালা এই কোরআন সম্পর্কে আরো পরিচয় দিলেন ওয়ালাকাদ দারাবনা লিন নাস ফি হাদাল কুরআন মিন কুল্লি মাসাল ইল্লা আল্লহুম ইয়াতাদাক্কারুন সূরা জুমার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই আমি মানুষের জন্য এই কুরআনের মধ্যে সমস্ত مثال দিয়ে সমস্ত বিষয়গুলোকে খোলাখুলিভাবে আলোচনা করেছি পুরস্কার করে উদাহরণ সব বুঝিয়ে দিয়েছি আশা করা যায় লোকেরা শিক্ষা গ্রহণ করবেlessons লার অন্য আয়াতে আল্লাহ বলে আয়াতে আপনার কাছে আমি কেসা গুলো বর্ণনা করেছি কি সুন্দর করে কোরআনটাকে আপনার কাছে পেশ করেছি ওহিত নাজিল করে এই কোরআন আপনাকে দিয়েছি এই কোরআন হচ্ছে বড় সুন্দর কেসা কাহিনী ঘটনা ফ্যাক্টস ইনফরমেশন নলেজ সায়েন্স আর পৃথিবীতে কোনটার মধ্যে আছে আমাকে বলেন এরপরে আল্লাহ পরিচয় দিয়ে আবার তহ একশো তেরো নম্বর আয় আল্লাহ বলেন যে দেখেন আমি আপনার কাছে নাজিল করেছি একখানা কিতাব একখানা কোরআন যেটা আরবি ভাষায় এবং সেখানে আমি বর্ণনা করেছি ওই সমস্ত সাবধানমূলক কথাগুলো যেগুলো তাদেরকে সতর্ক করবে যে আগামীতে কি ঘটতে যাচ্ছে আখেরাতে কি হবে তারা যদি সতর্ক না হয় আশা করা যায় এগুলো শুনলে তাদের মধ্যে তাকুয়া সৃষ্টি হবে এবং তাদের মধ্যে নসিহাত গ্রহণ করার মানসিকতা পয়দা হবে কোরআন শুনলে পড়লে তেলাবাদ করলে তাফসির শুনলে মানুষের মধ্যে কি হবে ইমাম পয়দা হবে মানুষের মধ্যে আমলের জজ বা আসবে মানুষের মধ্যে জাহান্ন ভয় সৃষ্টি হবে মানুষের মধ্যে জান্নাতের তামান হবে এই কোরআন কত বড় জিনিস কত মূল্যবান কোরআনের মর্যাদা সুরা হাসরের একুশ নম্বর আয়াতি আমি যদি এই কোরআন কি একটি পাহাড়ের উপর নির্ভর করে দিতাম তাহলে এই পাহাড়টা গলে যেত আল্লাহ পাহাড়কে তুমি সংরক্ষণ করো কোরআনের হেফাজত করো কোরআনের হক আদায় করো এই কোরআনের দাবির ভয়ে পাহাড় গলে যেত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আর মানুষ আমরা তো একদম সুস্থ আছি এখনো কোনো খবর নাই জিনিসটা আমি সহজ করে দিছি ওয়ালাকাল কোরআন আলী জিকের কোরআন থেকে শিক্ষা নিবে কোরআন তালাওয়াত করবে তাফসির বুঝবে তর্জমা পড়বে অর্থ বোঝার চেষ্টা করবে হ্যাঁ কি কি শিক্ষা নেওয়া যায় তরজমা করলেও তরজমা পড়লে আসে কেউ এত সহজ কোরআন থেকে অথচ এত মূল্যবান জিনিস সহজ করে দিয়েছি কে আসো এখন এখান থেকে শিক্ষা গ্রহণ করতে এগিয়ে আসো আল্লাহ মানুষ যখন তারপরে এগিয়ে আসে না তিনি দুঃখ করে বললেন সুরা মোহাম্মা নিয়ে একটু চিন্তা করে না যে কি জিনিস তাদেরকে দিলাম কি সাঙ্গাতে কথা বললাম এর অর্থ কত ব্যাপক কত সিরিয়াস কথা বলেছি তারা এগুলো একটুও চিন্তা করে না একটু গবেষণা করে না তাদের অন্তর মধ্যে কি তালা লাগিয়ে দেওয়া হয়েছে যে অন্তর বন্ধ হয়ে আসে খোলে না লকড এভাবে করে আল্লাহ তালা আরো বললেন এই কোরআন সম্পর্কে যে আমরা যখন এই কোরআন শরীফ শুনবো আর পড়বো তার আগে আল্লাহতালা বললেন এই যে কোরআন মানুষকে কি করবে মনকে নরম করে দেবে সে প্রসঙ্গে যাওয়ার আগে কোরআনকে শোনার জন্য আল্লাহ বললেন পড়ার জন্য শুধু যদি অনেক ফাই আল কোরআন কোরআন যখন তোমাদের সামনে পড়া হয় কোরআনের আলোচনা করা হয় তফমা পেশ করা হয় দাস দেওয়া হয় মনোযোগ দিয়ে শুনো ফার্স্টামু যারা আরবি ভাষা বুঝেন ফাসমাউ বলা হয় নাই আর ফিরে ব্যাসকম আছে ফাসমাউ যদি যেটা শুধু শোনা আর ইস্তমা অর্থ হলো মনোযোগ দিয়ে শোনা খুব গভীর মনোযোগ দিয়ে শোনা কিছু লোকে চেল্লাচেলি করতেছে আমি কিছু বুঝি না কিন্তু খুব আওয়াজ আসতেছে শোনা হয়ে গেছে স্বামী আ হয়ে গেছে শোনা হয়ে গেছে কিন্তু ইস্তেমা হয় নাই কি কথা বলতেছে কে কি বলছে মনোযোগ দিয়ে শোনা এটা শুধু শুনলে হবে না কি করতে হবে ইস্তেমা করতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে খুব মনোযোগ দিয়ে যখন শুনবো তখন যেন অন্য মানুষকে না হয় টেলিফোন জানানো শুরু করে না দেই তারপরে ঘুম ভাব আসলে ঘুমিয়ে না যাই অ্যালার্ট রাখি কারণ তাহলে ফায়দা কি হবে লাল্লা কুন তুর হামুন আশা করা যায় তোমরা রহমত পেয়ে যাবে আলোচনায় যারা হাজির হন রেগুলার আসেন আপনারা প্রত্যেক সপ্তাহে কি নিয়ে যান ইনশাআল্লাহ আর যারা তারা কি এরকম রহমত পায় পায় না আমাদের মা বোনা যারা এখন রেডিও থেকে শুনছেন আলহামদুল্লাহ ওনারা রেডিওর মাধ্যমে রহমত পেয়ে যাচ্ছেন আল্লাহ কাছে এই ইস্তিমা মনোযোগ দিয়ে শুনছেন যখন মনোযোগ দিলে আল্লা তালা রহমত দিয়ে দেবেন তো এই কোরআন শোনার মধ্যে এত রহমত মনোযোগ দিয়ে শুনবেন তারপরে আল্লাহ বলছেন যে এই ব্যাপারটা বলতে বলতে এখানে শুধু কোরআনটা তার চেয়ে আরো বেশি ফায়দা অর্থ সহ বুঝে পড়া শোনা করা তার চেয়ে আরো বেশি ফায়দা হয় যখন আমরা কোরআন শরীফ নিয়ে খুলে তাফসির শুনি তাফসিরের আলোচনা করা বুঝার জন্য ব্যাখ্যা বিশ্লেষণ কি আছে কোরআন হাজিজ থেকে এনে আমাদের সামনে পেশ করা হয় ওই সোনার ফজিলতটা অনেক বেশি এই ব্যাপারে যখন কোন লোক একদল লোক কোন ঘরের মধ্যে আল্লাহর কোন ঘরের মধ্যে বসে কোরআনের তেলাওয়াত করে আর তেলাওয়াতের পরে এই কোরআনের আয়াতগুলোর মধ্যে অর্থ কি আছে আল্লাহ কি রেখেছেন এগুলো আলোচনা করে বুঝে শুনে শিক্ষা গ্রহণ করে যেটা আমরা চেষ্টা করলাম তেলাওয়াত করলাম শুরুতে এখন আমরা মোতাদারস তাদারস করছি এগুলো করে তখন কি হয়ে যায় পুরস্কার কি তাদের ইজালাত আলাই হিমুসাকি না তখন আল্লাহ তালা তাদের উপরে প্রশান্তি দান করেন শান্তি নাজিল করে দেন আপনাদের যারা দুশ্চিন্তা আছে অনেক টেনশনে পেয়ে বসেছে আর ক্রেডিট ক্রান্সে কামড়ানো শুরু করে দিছে অর্থনৈতিক অসুবিধা যাচ্ছে পারিবারিক সমস্যা দেখা দিয়েছে ঘরের মধ্যে বসে না থেকে যদি তাফসিল শুনতে আসেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শান্তি দিয়ে দিবেন সাকিনা নাজির হয়ে যাবে কোরআন শরীফ পড়লে তালাবাদ করলে তাফসিল শুনলে কি আরবি দিলের মধ্যে আল্লাহ তালা শান্তি দিবেন অশান্তি দূর করে দেবেন অনেক টেনশন আপনার কমে যাবে আল্লাহ আল্লাহ তাল্লাহ সাকি না দিয়ে দিবেন এক নম্বর পুরস্কার তারপরে কি পুরস্কার রহমা আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে একদম খালি রহমত নাজিল হয় না ওই আয়াতে বলেছে শুনলে রহমত পেয়ে যাবা এখানে রহমত পাওয়াটাকে বলছে গাছিয়া তুমুর রহমা গাছিয়া মানে কি এত বেশি আসে একেবারে ঢেকে ফেলে কভার করে ফেলে অল্প একটু রহমত না রহমত একদম ডুবাই দেয় আপনাদেরকে এখন তো রহমত ডুবে গেছেন নাকি কত ডুবছেন প্যার তো পাওয়া গেল না কিছু এগুলো তো আমরা কিছু ধরতে পারলাম না রহমতটাকে হাত দিয়ে দেখতেও পারল না রহমত কি নরম না শক্ত ঠান্ডা না গরম কিছুই বুঝাবে না তাই না এটা তো কোনো বস্তু না দেখা যাবে হ্যাঁ ধরা যাবে সোয়া যাবে সুগন্ধ পাওয়া যাবে এগুলো কিছু না তো আল্লাহ তালা সাকিনা আল্লাহ রহমাত এগুলো তো সব দেখার মতো সোয়ার মতো কিছু না কিন্তু এগুলোর বাস্তবতা আছে এগুলো আমার আল্লাহ যে বলেছেন এগুলো ঘটে না ঘটে না এখন ঘটে যাচ্ছে আমাদের উপরে নাকি ঘটছে না আলহামদুলিল্লা এই করব না আমরা আমরা করব। এটাই তো আমাদের ইমান এটাই তালা বলেছেন বিশ্বাস করে আমার আল্লাহ বলেছেন আমাকে তিনি এখন রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা এখন রহমতের মধ্যে ডুবে আছি আলহামদুলিল্লাহ তিন নম্বর পুরস্কার কি বলেছেন যে ওয়াহুল ইকাহ ফেরা তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে রাখে বেষ্টন করে রাখে এখন আমরা যে বসে আছি চতুর্শে আল্লাহ অনেক ফেরেস্তা আসেনা দেখা যায় একজন কত যাবে গাইবের অন্তর্ভুক্ত গাইবিয়া অসংখ্য ফেরেস্তা আছেন এখন আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য এই রহমতের ফেরেস্তা পাঠিয়েছেন আল্লাহ তালা রাধি আল্লাহ আনহম তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান নিশ্চয়ই আমাদের কল্যাণ কামনা করে আল্লাহ ফেরেস্তা আসেন ইন্সা আল্লাহ আমাদের পাশে এখন শয়তান থাকার কথা না কোরআন তেলা পরলে তার গায়ে আগুন ধরে সেখান থেকে পালিয়ে যায় আর চার নম্বর পুরস্কার আল্লাহ বলেছেন হাজিসের মধ্যে আর আল্লা কোরআনগুলোকে আল্লাহ তালার কাছে যারা আছে তাদের কাছে আল্লাহ তালা এই লোকগুলার কথা আলোচনা করেন আল্লাহর কাছে কে আসেন আল্লাহ তালার কাছে কিরকম ফেরস্তা মেলা একে তো হুল মুকার আল্লাহ তালার কাছে যারা ফেরিস্তাগুলো পাশে যারা থাকেন তারা তো আল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠ ফেরিস্তা ওই সমস্ত উঁচু আল্লাহ তালা সমস্ত ফেরিস্তাকে আল্লাহর কাছে রাখেন না বাসাই করা ফেরিস্তা তাদের কাছে আল্লাহ তালা আলোচনা করেন দেখো তো আমার ফেরিস্তারা এখন এই মুহূর্তে এই কোন জায়গায় এই লোকগুলো বসে আছে। কোন মসজিদে আসে ইসলাম মসজিদে আছেন তারা কি করে কি জন্য বসছে আল্লাহ তাল্লাহ জিজ্ঞাসা করেন এই মসজিদে এই সন্দান্ন মসজিদে এই লোকগুলো এখন কেন বসে আছে কি শুনে তারা কি জন্য এসেছে তারা ফেরত তারা বলেন আল্লাহ আপনার কিতাব শুনতে এসেছে শিখতে এসেছে তারপরে তারা কেন এরকম করে যে আল্লাহ আপনার সন্তুষ্টি চায় আপনার আজাদ থেকে বাঁচতে চায় জাহানামের আজাদ থেকে বাঁচতে চায় জান্নাতের নামত পাইতে চায় তা আল্লাহ তালা বলে তারা আমাকে দেখেছে তাহলে দেখে নাই না দেখি এত ভয় করে দেখলে কি করতো দেখলে যে কত না ভয় করত আল্লাহ না দেখি এত ভয় করে যখন দেখলেনা কতই ভয় করত। তারা কি জাহান নামকে দেখেছে না দেখে নাই না দেখে তারা জাহান নামে ভয় অস্থির দেখলে কি করতো দেখলে তো অনেক বেশি ভয় করত। জান্নাতি যে জান্নাতে তামান না জাননাতে নেম দেখেছে দেখে নাই তো আল্লাহ দেখলে কি করত অনেক বেশি করত। তাহলে তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম এইরকম করে আল্লাহ তাদের সঙ্গে আলোচনা করেন এই জমিনের লোকগুলোকে নিয়ে এত পুরস্কার জন্য যারা এর সঙ্গে রাখে তেলাওয়াত করে শুনে এবং আলোচনা শুনে তাহলে আলোচনা শুনতে হবে আর ওই আগের আয়াতে বলা হয়েছে শুধু শোনা নয় ও আনসে টু চুপ করে থাকো কোনো কথা বলো না এই জন্য কোরআন শরীফ তেলাওয়াত চলা অবস্থায় কথাবার্তা বলা দুই বন্ধু যাচ্ছেন চুপ করে থাকতে হবে হয় আপনি ইবাদত করেন নয় তার তেলাওয়াত শুনেন কথা বলতে পারবেন না আল্লাহতালা এই কোরআনকে রহমতের এ আধার বানিয়েছেন আল্লাহতালা কোরআনকে রহমত দিয়ে পাঠিয়েছেন কোরআন রহমত নিয়ে আসে এই কোরআনের আরো পরিচয় আল্লাহ দিয়েছেন সুর আলার বলেছেন আল্লাহ এই কোরআন কে আমি কি যে জিনিস নাজিল করেছে আহা এটা মহম্মের জন্য শিফা এবং রহমত আর জালিমদের জন্য শুধু সর্বনাশ আর ধ্বংস কারণ জালিমরা কোরআনকে নেয় না ধ্বংসের মধ্যে পড়ে যায় আর মমিন্দা কোরআনকে গ্রহণ করে তারা শেফা পেয়ে যায় আর রহমত পেয়ে যায় রহমত তো বুঝলাম কিছু শেফা কি জিনিস শেফার তর্জমা হচ্ছে রোগ মুক্তি এখন কোরআন শরীর দেয় কিসের রোগ পাওয়া যায় মানুষের শরীরে দুই রকম রোগ আছে একটা হলো শারীরিক রোগ আরেকটা হলো মানসিক রোগ মানসিক রোগের জন্য মানসিক অশান্তি দুশ্চিন্তা দূর করার জন্য কোরআন শরীফ হলো কত টেনশন আর যদি না হলে শুধু তেলাবাদ করার মধ্যেও আল্লাহ তালা আপনাকে শান্তি দিয়ে দিবেন মানসিক সকল রোগের চিকিৎসা মনের মধ্যে যত না আছে সব দূর করে দিবে বেশি করে কোরআন শরীফ হলে আল্লাহ তালা গুনা খাতা থেকে পাক সাফ করে দিবেন মানসিক রোগের সমস্যা দূর করে দিবেন শারীরিক রোগের সমস্যাও দূর করে দিবেন অসুস্থ হয়ে গেলে মানুষকে দোয়া পরে দিলে কোরআনশিব পড়ে ফু দিলে এর মধ্যে ফাইদা আছে না নাই এতেও আছে নী করিম সালাম অসুস্থ হয়ে গেলে তিন কুল পরে নিজে ফু দিতেন নিজে শরীরের মধ্যে হাতের মধ্যে এরকম করে ফু দিয়ে তারপরে নিজের চেহারা সামনে এগুলো একটু মালিশ করতেন টাচ করে যেতেন ফজরের পরে করতেন নর্মালি প্রত্যেক দিন আবার আসরের পরে মা আগে করতেন আবার শোয়ার সময় করতেন অসুস্থ হয়ে গেলে নিজের শরীর মধ্যে ফু দিতেন এবং বলতেন যে মা আয়সাকে বললেন আমি অসুস্থ হয়ে গেছেন আমি করান শরীফ পড়তে পারতেছি নাও ওনার মেয়ের সন্তান প্রসব হচ্ছিল কষ্ট হচ্ছিল খবর আসলো কষ্ট হচ্ছে আপনার মেয়ের একটু কি করা যায় বলে তোমরা যারা কাছে আসো কুল পড়ে তাকে ফু দাও তাহলে করন শরীফ শেফা দেয় না দেয় না তো কোরআনকে আল্লাহ নিজের শেফা বলেছেন আর শারীরিক মানসিক আল্লাহ চিকিৎসা রেখেছেন অন্য আয় আল্লাহ বলে সাতান্ন নম্বর আয়তে আল্লাহ তালা বলেন হে লোকেরা তোমাদের কাছে একটা বিরাট ওয়াজের এর কিতাব আসছে ওয়াদ কিতাব ওয়াদ মানে কি নসিহা সুন্দর শিক্ষামূলক কথাগুলো নিয়ে কোরআন এসেছে তোমাদের রবের কাছ থেকে ওনলি মাফি সুদুর আর এটা হচ্ছে শেফা অন্তরের মধ্যে যা আছে অন্তরে সকল রোগ দূর করে দেবে যেটা মানসিক রোগ দিলের রোগ কষ্ট টেনশন সবকিছুর জন্য শেফা মাফি সুদুর সেরা বিজ্ঞানীরা বসে বসে রচনা করে নাই বাল হুয়া কোরআন মাহফুজ কোথায় সেফুজ যেটা একেবারে আরো সে আজিবেন নিচে সরাসরি আরসের পাশে একদম নিচে এই কোরআনকে আল্লাহ তালা রেখেছিল কোন কোন রেওয়ায়তে আছে উপরে আর যদিও আকসার রেওয়ায় নিচে সেখানে কোরআন শরীফ আসে ওইখান থেকে আসে আল্লাহর কিতাব কালামুল্লাহ আল্লাহর কালাম এমন একখানা জিনিস দেওয়া হয়েছে আল্লাহ তালা এত গুরুত্বপূর্ণ কালাম দিলেন সেই কালামের কথা আমরা কত গুরুত্ব সহকারে দিয়েছি কোরআন শরীফ সময় শোনার সময় আলোচনা করার সময় এরকম একটা মানসিকতা লাগবে যেন আমাদের দিল নরম হয়ে যায় এই জন্য কোরআন পড়ার আদবের মধ্যে সর্বপ্রথম পড়তে গেলে পরে খুললেন সর্বপ্রথম কোনটা তালা করতে হবে আয়া ফা বিশান যখন তুমি কোরআন পড়তে আসো তখন শয়তান রাজিন থেকে দুষ্ট শিল্লা খাটত মিলতো কোরআন শরীর পড়তে আসছি এই সময় কেন আল্লাহ তালা বলেন শয়তানের কাছে পানা চাও জলদি করে কেন কারণ কি শয়তান কোরআন শরীফ পড়তে আসলে আপনাকে মনোযোগ দিবে না বুঝে আসছে আপনার শিক্ষা নেওয়ার জন্য চিন্তা করার জন্য আপনাকে দিবেন মনের ভিতরে অনেক কল্পনা আসবে গাফলতি নিয়ে আসবে ঘুম নিয়ে আসবে এদিকে দেখো সেদিকে দেখো ওই কথা বলো সেই কথা কত গুরুত্বপূর্ণ হিসাব নিকা সব মনে করাই দিবে আল্লাহ যে আল্লাহ আর ভুল বুঝতে পারো উল্টা বুঝতে পারো হেদায়ত মিস করতে পারো আছে তুমি পাবা না এই জন্য আল্লাহ কাছে পানা চাও শায়তান থেকে এই জন্য তারা ওর ইন্টারিস্ট কোরআন শরীফের খুব পড়ে তরজুমা পড়ে তর স্তির পড়ে কিন্তু তারা কি জিনিস পড়ো আসা আজিম থেকে আসা জিনিস লাহ মাহফুজ থেকে আসা জিনিস এটা পড়ার সময় তোমাকে হ্যাঁ এত গুরুত্ব দিয়ে পড়তে হবে আল্লাহ তালা অন্য সাদ করছেন الله نَزَّ حسَنَ الحديث كتابم متتَشابِهممَّ ثَانَ تَقْشعِرُّ مِنْ تَقش عِرُّ منِنْهُ جود الذينَ يَخْشَوونَ رَبَّهُم ثمُ تَلين جودهم ثمُ تَلُ جُودهمم وَقُوبهمم إلىى ذكْر الله ذَلِكَهُدَ الله يَهْديبهِ مَش. কেনায় পুরস্কার বলে দিয়েছেন আল্লাহ তালা নাজিল করেছেন সর্বোত্তম কথা সর্বোত্তম বাণী সবচেয়ে সুন্দর কথা আল্লাহ তালা নাজিল করেছেন লোকেরা কত গল্প পড়ে কত কবিতা পড়ে সময় কাটায় কত পত্রিকা পড়ে কত নোভেল নাটক পড়ে পড়ে না অনেক কিছু কত বই লেখা হয় পৃথিবীতে এগুলো পড়ার জন্য কি নেশা মানুষের কত নেশা আছে না রাত দিন জেগে জেগে পড়ে কিন্তু সৌন্দর্যতার মধ্যে আল্লাহ তালা নাজিল করেছেন আহসান আল হাদিফ সুন্দর কথা পৃথিবীতে আর কিছু নেই কিতাব এমন একখানা কিতাব মুতাশা বিহা এই কিতাবটা একটা একটা কথা আর সঙ্গে পরিপূরক একটা কথার সঙ্গে একটা কথা কন্ট্রাডিক শুরু থেকে শেষ পর্যন্ত এনেছেন মানুষকে মনে করেই দেওয়ার জন্য জরুরি বিষয় উপলক্ষে তাক সাইরু মিনহু জুল্লা দিন একশাউন আরবাহ যারা কোরআন শরীফ এভাবে পড়েন এবং শুনেন আলোচনা করেন এবং শুনেন তাদের অন্তরটা কেঁপে উঠে একটা শিহরণ চলে আসে শরীরে পশম খাড়া হয়ে যায় কোরআনের কথা এত সাংঘাতিক তাদেরকে একশন করে তারপরে তাদেরকে যারা আল্লাহকে ভয় করে আর যারা আল্লাহকে ভয় করে না সারা দিন রাত পড়লে শরীরে কোনো খবর নাই সুম্মা তালিনু জুনু দুহুম এরপরে তাদের অন্তর আবার কি হয়ে যায় নরম তাদের চামড়াগুলো পর্যন্ত শরীরে নরম হয়ে যায় নরম হয়ে যায় কোরআন পড়তে গেলে শরীর নরম হয়ে যাবে মানুষের শরীরের মধ্যে কি নম্রতা আসবে মানুষের তেরামি থাকবে না মানুষের খাসলাতের মধ্যে এই প্রভাব পড়বে নম্রতা আসবে কোরআনশিব বিশেষ করে কোরআনশিবের অর্থগুলো যখন হৃদয় দিয়ে মানুষ পড়ে তখন তাদের অন্তরটা নরম হয়ে যায় অন্তর নরম হয়ে গেলে শরীরের চামড়ার মধ্যে তার খবর হয়ে যায় চামড়াও নরম হয়ে যায় তা তাদের অন্তর নরম হয়ে যায় চামড়া নরম হয়ে যায় ইলা দেখ আল্লাহ এই সমস্ত লোকেরা যদি করনশিব এইভাবে পড়ে নামাজ পড়ে মসজিদে এসে তাহলে জাগা নিয়ে ঠালা ঢালি করতে পারেনি আর দেখা গেল কোরআন শিব পড়ছি কিন্তু জাগা নিয়ে মসজিদের মধ্যে ঠালা দেখা ঠেলা ধাক্কা আমাদের খুব চলে তাহলে বুঝা যে করন শিব তো পড়লাম ঠিকই কি পড়লাম এর কোন মূল্যটা নিজেই বুঝতে পারিনি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন তারপরে আল্লাহ তালা বলেন এরকম নরম হয়ে যাওয়া অন্তরিব পড়ার জন্য কবুল হয়ে যাওয়া করি পড়ার জন্য মনের ভিতরে এরকম আগ্রহ যাওয়া এগুলো সমস্ত হেদায়তের লক্ষণ যা লিখা হুদাল্লাগুলো হচ্ছে আল্লাহর হৃদায়ত যাকে চান আল্লাহ তালা এরকম দান করেন আর ওমাই আর যাকে আল্লাহ তালা গোমরা করে দেবেন তাকে করার কেউ কেউ নাই নাই তাকে যে হেদায়তায় তাহলে গেল যখন তারা হেদায়ত কি কারণে যে তারা এটা চায় নাই বিদায় এত কোরআন শরীফ পড়ার পরেও আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দিচ্ছেন না দেবেন না এই কোরআনকে বেশি করে পড়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে উৎসাহিত করেছেন কি পরিমাণ সব দিবেন প্রতিটি হরাফে। দশটা করে নাকি আলিফুল কয়টা নীকে পেয়ে গেলেন তিরিশটা পেয়ে গেলেন এই মধ্যে ঘরের মধ্যে আল্লাহ তালা আর যে ব্যক্তি পড়েন নবী করিমসালাম হাদিস বলেছেন মাসাল উল্লা উল্লাহ হুফি হুফি যেই ব্যক্তি বা যে বাড়িতে কোরআন এবং আল্লাহর জিকের আছে সেই বাড়িটা জিন আর যে বাড়িতে আল্লাহর জিকের এবং কোরআন নাই নামাজ নাই কালাম নাই সেই বাড়িটা কি আর মরা বাড়িতে কি থাকে বেশি। জিন সয়তান বেশি জিন শান বেশি থাকে অন্য হাদিস বলেছেন যেই ব্যক্তির ভিতরে কোরআন আছে সেই ব্যক্তি হচ্ছে মানে তাজা বাড়ি যে বাড়িটা বসবাস করে লোকেরা আর যেই ব্যক্তির দিলের মধ্যে কোরআন নাই সেই ব্যক্তি হচ্ছে কাল বাড়িতে মতো তাহলে যে দিলের মধ্যে মুখস্থ আছে অল্প দুই একটা সুরা মুখস্থ করেছে আলাম তারা পর্যন্ত শেষ তাহলে এটা এটা মুদার পরিমাণ বেশি জিন্দার পরিমাণ কম দিলকে জিন্দা করতে হলে কোরআর বেশি করে হ্যাপসি করা দরকার মুখস্থ করা দরকার আর যে ব্যক্তি কোরআন শিব পড়তে ভালো করে পড়েন অহুয়া মাহের আল্লাহ তালা তাকে একেবারে ফেরেস কাতারে নিয়ে যান সবচেয়ে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেন আর যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে তার জন্য খুব কঠিন সহজে পড়তে পারে না শিখছিল ছোটকালে এখন বুড়ো বয়সে খালি ধাক্কা লাগে খুব কষ্ট কষ্ট করে শিখতেছে আর পড়ছে তাকে আল্লাহ তালা ডবল হ্যাঁ সবাব দান করবেন একটা হলো তেলা পাতার সব আর হলো কষ্ট যে হয় বেচার কষ্টের জন্য আরো অতিরিক্ত সব এই কোরআনকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন এই কোরআন পড়াটা এত ফায় মুখ করা আয়া সাফা হাতফের একটা সুরা আছে মাত্র ত্রিশটা আয়াত আছে এই সুরার মধ্যে এই সুরাটার নাম কি সুরা আল আরবি ভাই তিনি আবার কথার উত্তর দিলেন এতক্ষণ ধরে বসে তিনি সুরাল মুল্ক তিরিশটি মাত্র আয়াত এই সুরার নাম হচ্ছে আল মুল্ক এখন এই সুরা এই আল্লাহ মুল্কাল এই সুরার লোকটা তেলাবাদ করেছে আমল করেছে প্রত্যেক পড়তেন তার এই আমলটাকে আল্লাহ এত পছন্দ করেছেন মৃত্যুর পরে এই এই কোরআনটা আল্লাহর কাছে সুপারিশ করল আর এই সুরা আলমল করে সুপারিশের কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিলেন কথাটা বিশ্বাস হয় আর কে বলেছেন কথাটা রসুল সাল্লাম হাদিসে বলেছেন এর দিন আল্লাহ তালার এই কোরআন কে আল্লা নিয়ে আসবেন এবং যারা কোরআন এতলা আল্লাহ তালা নিয়ে আসবেন এবং তারা করতেন কোরআনের সঙ্গে তারা যে বসবাস করেছিলেন এই কারণে কোরআন তাদেরকে লিড করবে বলবো যে আমাদের পিছনে পেছনে আস তোমরা আমাদের পিছনে বেছে আসো আর সামনে থাকবে লিড দেবে দুইটা সুরা এই দুইটা এসে লিড করবে আর আল্লাহ তালার সঙ্গে এই বেসারা নিয়ে অনেক বোঝাপড়া করবে আল্লাহ তালার সঙ্গে অনেক ওকালতি করবেন। যে আল্লাহ এই লোকটা কিভাবে আমাদেরকে তালাবাদ করছে আর কিভাবে তফসিল করছে আল্লাহ আপনি তাদেরকে কেমনি আজকে জাহান্নামে দিবেন আল্লাহ যেকোনো ভাবে আপনি মাফ করে দেন দেন্লাহ এই কোরআনকে থেকে আর দূরে থাকা সুযোগ আছে বলেন এই কোরআনের সঙ্গে মহাব্বত পায়দা করতে হবে না সুফহান আল্লাহ এখন এই জন্য এই কোরআনের ব্যাপারে রসুল বলেছেন যে আল্লাহ কোরআনকে যে শিখে এবং শিখায় অন্তর দিয়ে এখলাসের সাথে দুনিয়া বে কোন মাকসুদের উদ্দেশ্য নয় একদম আল্লাহর উদ্দেশ্যে যখন কোরআন শিখে আর শিখায় সেই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম লোক এই কোরআনকে চর্চা করা আল্লাহ তালা এত পছন্দ করে থাকেন এখন কি করি কিভাবে আমরা কতটুকু গুরুত্ব দেই এই কোরআনকে আমরা তো মুসলিম মোহাম্মদ অনেকটা বর্জন করেছে এই কোরআন এর বর্জন করার ব্যাপারে একটা হাদিস আমরা শুনেই আজকে আমাদের এই আলোচনার শেষের দিকে আরব ইনশা আল্লাহ একটি আয়াত আসলে কোরআন শরীফের আল্লাহ তালা কাছে একদিন আল্লাহ নবী এই কোরআন যিনি নিয়ে এসেছিলেন আমাদের কাছে তিনি এই কোরআনের ব্যাপারে এই উম্মতের অনেকের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিবেন কেস দায়ের করবেন অকাল রাসুল বলবেন ও রব আমার কৌম অনেকেই এই কোরআনকে একটা বর্জনীয় বিষয় হিসাবে গ্রহণ করেছিল কোরআনকে তারা বর্জন করেছিল কোরআনকে তারা ত্যাগ করেছিল কোরআনকে ত্যাগ করে তো কাফের বিশ্বাস করে না তারা তো ত্যাগ করে ফেলল এখন এই মোমেনদের মধ্যে মুসলমানদের মধ্যেও এই উম্মতের মধ্যেও কিছু লোক এই কোরআনকে ত্যাগ করবে তারাও তাদের বিরুদ্ধে কোনো কেস হতে পারে কিনা এই ব্যাপারে ইমাম ইবন কাইম রহমতুল্লাহ আলহি বলেছেন হাজরুল কোরআন আনোয়া কোরআনকে বর্জন করা ত্যাগ করা কোরআনের প্রতি ইমান না আনা কোরআনের প্রতি কর্ণপাত না করা যেটা কাফেররা করে থাকে এটা তো সরাসরি হাজরুল কোরআন কোরআন বর্জন করা হল আর দুই নম্বর হচ্ছে যে কোনো কোনো মুসলমানরা আছে যে তারা কোরআন বিশ্বাস করলো ঠিকই কিন্তু হাজর হালালিহিহি কারো মুসলমান যদি কোরআন কে তেলাবাত করে পড়ে বিশ্বাস করে কিন্তু কোরআনের কোন হুকুম অনুযায়ী আমল করতে রাজি না কোরআন হালাল বলেছে সে এটার কর্ণপাত করে না হারাম বলেছে তার কোনো তা হয় কেউ যদি কোরআনের কাছে ফায়সালা না চায় কোরআনের আইন অনুযায়ী বিচার আচার ফাইসা না করে অনুযায়ী সেই ব্যক্তি কোরআনকে বর্জন করল অনেকেই কোরআনকে তেলাওয়াতের জন্য শুধু পড়ে কিন্তু কোরআন বোঝার চেষ্টা করে না বলে যে এগুলো আলিমুল আমার জন্য তরুণ সাধারণ মানুষের পড়া ঠিক না এ গোমরা হয়ে যাবেন পড়লে আর কোন লোকেরা তারা কোরআন না পড়ে অন্য কোন কিতাব পত্র পড়ে শুধু না কোরআন পড়তে হবে অন্য কিতাবও পড়েন কিন্তু কোরআনও পড়তে হবে কোরআন এর জন্য শুধু নাজির করেন আল্লাহ তাল্লা এর মধ্যে হালাল হারাম কি কথাগুলো বলেছে এগুলো পড়তে হবে এগুলো অর্থ সহকারে বুঝতে হবে এখন সারা জীবন কেউ পড়লো জেনার এটা পড়লো না যেও না এই কথাটা বোঝা দরকার কাজ আফলাহাল আল্লা দিন খা শুন খুব সুযোগ সুর করে তালাবাত করে পড়তেছি বুঝিও না বোঝার চেষ্টাও করি না কি বলতেছি এখানে এখানে বলা হচ্ছে ওই মোমিন্দা কামিয়াব হবে যারা নামাজ পড়তে গিয়ে আল্লাহকে ভয় করে খুশু নিয়ে আসে এই কথাটা বোঝা দরকার না তো এটা যদি আমি না বুঝি খালি কোন তালাবতে করি তাহলে কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্যটা আমি মিস করে ফেললাম কথা থেকে কিনা তাহলে কোরআনকে অর্থ সহকারে বুঝা এবং কোরআনকে দিয়ে নিজের আকিদা এলিম আমল তৈরি করা এক ধরনের বর্জন করা অনেক মুসলমান আমাদের মধ্যে আছে কোরআন খতম করি তাদব্বর করি না তাফাহ করি না বুঝার চেষ্টা করি না আমরাও কিন্তু অনেকে কোরআন বর্জন করতেছি পঞ্চম নম্বর হচ্ছে দুশ্চিন্ত হয় মনের মধ্যে বিভিন্ন রকম অসুবিধা দেখা দেয় টেনশন আসে তারপরে আপনার পরেশানি আসে অমুকের কাছে যাচ্ছে অমুকের কাছে কি করব বুঝে আসনা ভাই ঘুমাইতে পারতেস বলেন কি করি না করি এইগুলো করে কত লোকের কাছে যায় কিন্তু কোরআনের কাছে আসে না তাহলে সেও কোরআন কে বর্জন করলেন যে মুসলমান হবে অথচ নিজে কোরআন শিব পড়া শিখবে না নিজে ছেলে শিখাবে না এটা তিনি বলেন নাই এটা তিনি কাফরের জন্য মনে করেছেন মুসলমানরা কোরআন নিজে পড়া শিখে না নিজের ছেলে মেয়েকে শিখায় না এটা কি অনেকে জানেন না আমি অনুরোধ করব যারা বুড়ো হন নাই মাঝারি বয়স পর্যন্ত পৌঁছে গেছেন এখনো কোরআন শিব করা নাই আপনারা তো কোরআন শিব করা শুরু করে দেন বুড়ো হয়ে গেল যদি আলী বাতাসা কায়দা নিয়ে বসেন রেখে শুরু করে দেন তাহলে হিসাবে যদি আল্লাহ করে তাহলে আল্লাহ হয়ে যাবে একজন সত্তর না আশি বছরের এক মুরব্বী আমাদের সঙ্গে নিয়ে বসতেন একদম মত ভিতরে গিয়ে কোনো লজ্জা করতেন এত নিকাশ ছিলেন এটা আমাদের করা দরকার আর আমাদের ছেলে মেয়ে সবাইকে কোরআন পড়ানো নিশ্চিত করা দরকার তা হলে কোরআন বর্জন করার যদি আসামি আমরা হয়ে যাই আল্লাহ তালা আমাদের বিরুদ্ধে কেরামতের দিন কি করবেন কেস দায়ের করে দিবেন এই কোরআন শরীফকে এইভাবে আমরা আমল করি আর এই কোরআন শরীফকে বোঝার জন্যই এই তাফসিরের যে প্রোগ্রামের আয়োজনগুলো আছে এটাকে আমরা ছড়িয়ে দেই সব জায়গায় বিভিন্ন লোকাল মসজিদ আমরা তাফসিরের আয়োজন করি বাংলাদেশে গিয়ে লোকদেরকে তাফসির আয়োজন করতে বলি তাফসিরের ক্যাসেট আমরা এখানে দেশে বিদেশে ছড়িয়ে দেই লোকদেরকে কোরআনের এলিমের দিকে নিয়ে আসি কোরআনে এলএম চর্চা করার জন্য উম্মদকে আমরা উৎসাহিত করি এবং এই সুযোগ আল্লাহ তারা দিয়েছেন আপনারা নিশ্চয়ই যারা দেশে মানুষ হয়েছেন বড় হয়েছে। এই যে এই যে সুযোগ সুবিধাটা আপনারা পাচ্ছেন কোরআন তাফসিল সুনার এটা এইভাবে সকল জায়গায় চালু হয়ে গেছে হয় নাই এখন মাঝে মধ্যে দিয়ে একটা মাহফিল বসে হয় কোন কোন জায়গায় চিড়াঙ্গে মাল্লা সাহেদ সাহা মাহফিল করেন সিলেটে করেন এরকম বড়ো বড় জায়গায় করেন কিন্তু এটা তো একটা সীমিত সময়ের জন্য প্রত্যেকটি মাসজিদে প্রত্যেকটি শহরে প্রত্যেকটি পাড়ায় এইরকম ইমাম সাহেবদেরকে এই তাফসিরের জন্য আপনারা উৎসাহিত করা দরকার কিনা বলেন আপনারা তো অনেক বানান এখান থেকে টাকা পয়সা দিয়ে বানান না তাহলে সেখানে এমন ইমাম রাখেন যিনি তাফসির বুঝেন তাফসির গুরুত্ব বুঝেন এবং এলেম আছে তাফসির পেশ করতে পারেন এগুলো নিয়ে আপনারা দেশে তাদেরকে উৎসাহিত করবেন আলোচনা করবেন এবং কিভাবে তাফসির করতে পারেন বলতে এখান থেকে দু চারটা ক্যাসেট নিয়ে তাদেরকে দেবেন যে এই তরিকায় আপনারা তাফসির করেন এবং চেষ্টা করেন চাষা করতে করতে আমাদের সমাজের মধ্যে এই কোরআনের এলিমটা যদি ছড়িয়ে যায় তাহলে আজকে আমাদের দেশে যে ফাসাদ ছড়িয়ে পড়ছে যেভাবে আমাদের জাতি আজকে ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে এবং যেভাবে মিডিয়া তাদেরকে আন্তর্জাতিক আমাদের নিউ জেনারেশন ইসলাম থেকে নিয়ে দূরে সরিয়ে যাচ্ছে কোরআন এর এলেম থাকলে মিডিয়া সারা দিন বললেও কি আর মিডিয়া সুবিধা করতে পারবে তাহলে কি করতে হবে আমরা কোরআন এর এলেম ছড়াই দিতে হবে আপনারা কাজ না করলে আরেক গোষ্ঠী কাজ করতেছে সকালবেলা অজপাড়া গায়ে যেখানে সরকারি স্কুল নাই তারা সেখানে সকালবেলা স্কুল করে যাতে করে বাচ্চারা সকালবেলা মসজিদের মন্তব্য যেতে না পারে আপনাদের দেশকে নিয়ে কিরকম ষড়যন্ত্র হচ্ছে এবারটা পাইলেন তো এই আমরা আমাদের জাতি আমাদের ছেলে মেয়ে আমাদের দেশে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে এই বিষয়গুলো নিয়ে সতর্ক করা দরকার এবং তাদেরকে কোরআন এলে ঢুকানো দরকার আল্লাহ রবাহ আলম তো দান করুন আমরা এই কোরআনের এবং তাফসিরের গুরুত্বের উপরে আজকে আমরা এই সময় নিলাম কোরআনের আলোচনা প্রসঙ্গে এসেছে যে কি কিতাব আল্লাহ তালা নবী করিম সাল্লা সাল্লামকে দিয়েছেন সেই কিতাবকে নিয়ে কাফেররা যেভাবে মানে প্রত্যাখ্যান করেছিল আজকে মুসলিম উম্মা আমরাও তো এক ধরনের বর্জ্য বা প্রত্যাখ্যানের দিকে চলে গিয়েছি কেন এই উম্মতের উপর আল্লাহ খুশি হবেন রহমত দেবেন এই উম্মতো কোরআনকে ছেড়ে দিয়েছে কাজে আমাদের সামনে আর কোনো রাস্তা নাই আমাদের উম্মতকে কি করতে হবে কোরআনের দিকে নিয়ে আসতে হবে আল্লাহ রবীন্দ্রাম বলেছেন তুমি এক যুজ করে কোরআন শরীফ পড়ো এক যুজ অর্থ কি এক পাড়া তাহলে মাসে একটা খতম হয়ে যাবে আমরা এই কাজ শুরু করে নিজেরা শুরু করা দরকার আমি বলি যদি এক নাও পারেন কমপক্ষে আধা পাড়া করেন তাহলে এবার বুঝলাম তো নবী করিম সালে দেখবেন এখানে আমাদের সোমানিয়া লোকেরা আছে বুড়ো মহিলারা বুড়ো পুরুষরা তাদের ক্লাস বসে বসে করলাম হেফজে করতেছে আমাদের দেশের লোকদের হেফজ বেশি করার ইচ্ছা নাই আলাম তারা পর্যন্ত আছে কোনো অসুবিধা বাস। এটা রিপিট করা খালি আর কেউ বড় ধরা অর্দোহা পর্যন্ত গেলাম একটু ভিতরে ঢুকি আর একটু আগাই বড় বড় সুর নিজেরা শুরু করে দেয় দিন সময় না এক পাড়া পাইনি আধা পাড়া পাইনি অল্প কিছু হলে যেন মিস না করি এরকম নিজেরা আমরা আমল শুরু করে দিই ছেলেমেয়েরা শিখেছে এই যে আপনারা অনেকে আমি যদি বলি হাত তোলেন কে কে শিখছিলেন ভুলে গেছেন এরকম কিছু বেশ কিছু পাওয়া যাবে এখানে ছোট শিখেছে পরে ভুলে গেছে কেন ভুলে গেছে বলেন তো আর চর্চা করে নাই তালাবাদ করে নাই এই ভুলে গিয়েছে এটা অনেক বড় অপরাধ কিন্তু আপনারা যদি আবার ফেরত আনতে চান সহজ হবে একজন এইরকম অনেক মিয়াশা পাওয়া যায় বলবেন আপনার যদি মক্তবে আসলে বসতে সরম লাগবে ঘরের মধ্যেও ওনাকে রিকোয়েস্ট করেন আপনি অন্য জায়গায় পড়ান আমাকে পড়ান আমি সমান সম্মানই দেব দুই তিন মাসে আপনি আবার পড়া চালু করে ফেলেন আমরা নিজেরা আমল করে দিই ওনাকে গুরুত্ব সহকারে দিই একটা করে তাফসির রাখি সবাই তাফসির এই ক্যাসেটগুলো শুনি পড়ার জন্য তাফিমুল কোরআন এগুলো সব বাংলা তরজমা হয়ে গেছে ঘরে বেঁধে সংগ্রহ করি লেখাপড়া করি সময় কাটাই আর এখন তো লোকেরা পরে কম তো মিডিয়া আছে আপনার ইলেকট্রনিক মিডিয়া আছে এই সিডি ডিভিডি ভিডিও ক্যাসেট এসব বলে যে যন্ত্রপাতি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এলম সহজ করে দিয়েছে ওনারা এক সপ্তাহ পরে সব প্রডিউস করে রেডি করে নিয়ে আসেন তাহলে আপনি পড়তে থাকেন শুনতে থাকেন আর আমনের জন্য আল্লাহর কাছে তৌফিক চাই আল্লাহ রবুল আলম আমাদেরকে তৌফিক দান করুন